একটা করে লাইন বলেন বলতে বলতে বলতে বলতে ঠিক তার কথাটা যখন শেষ হলো বক্তিয়াদের সামনে এসে সে আমার মনে হলো জি প্রায় আর্ধেক বয়সী মেয়ে ছেলে কাজে ওকে খুব সুন্দরী আমার কোনদিন মনে হয়নি ওর থেকে ঢেড় বড় বড় সুন্দরী মানে ইয়ে স্টেজেতে দেখেছি একটি সুন্দরীর নাম এখনই করে দিচ্ছি শান্তিগুপ্তা অপরূপ সুন্দরী ওরকম সুন্দরী মেয়ে স্টেজেতে খুব কম এসেছে প্রভা দেখতে সুন্দর লাগতো বটে কিন্তু অ্যাকচুয়ালি শি ওয়াজার হ্যার ডার্কার কমপ্লেকশন একটু শান্তিগুপ্ত যেমন তেমনি চেহারা মানে প্রপোর্শনের চেহারা এবং এক্সপ্রেশন খেলে মুখে তো শান্তিগুপ্তার চেয়ে সুন্দরী কাউকে থিয়েটারে একটি মেয়ে ছিল শেফালিকা তার নাম পুতুল তার ডাক নাম ছিল সেও দেখতে খুব সুন্দর ছিল তবে শান্তিগুপ্তার যে হাইট ছিল আমি গিরিশ বাবু কে দেখিনি কিন্তু না ছিলেন হয়তো কিন্তু আমি দেখেছি অমর দত্তর অভিনয় মাতৃ বসে মায়ের করে প্রথম আমি থিয়েটার দেখি নাইনটিন ইলেভেন যে বছর ওই বন্ধু জিন ইলেভেন এতে তিনটে স্মরণীয় ঘটনা আমার জীবনে ঘটে গিয়েছে এক হচ্ছে আমি স্কুলে ভর্তি হয়েছি দুই হচ্ছে আমি সম্রাট পঞ্চম জজ ও কুইন দেখেছি তিন হচ্ছে আমি স্টার থিয়েটার এতে তখন থেকে সেইখানে শ্রী শ্রী রাজলক্ষ্মী বলে একটা বই ছিল দু ভলিউমেতে একটা বই ছিল যোগেন বসুর লেখা মডেল ভগিনী প্রণেতা বসু তার নাম লেখা মডেল ভগিনী প্রণেতা যোগেল বসু অর্থাৎ মডেল ভগিনী বলেও একটা বইটা ছিল সে বই আমি কখনো পড়িনি আমি দেখতেও পাইনি কিন্তু শ্রী রাজলক্ষ্মী বইটা আমাকে ভয়ানক মুখ করতে আমি অত্যন্ত ছেলেবেলা বারো তেরো বছর বয়স আমি সে বই পড়েছি কিন্তু সেই বই ড্রামাটাইজ করে অমর দত্ত অভিনয় করেছিলেন এবং একটা ওই ঘোড়াতে ডাক ছিল পরে একবার দারুণ সুন্দর ভদ্র মানে সভ্য একটি ছোট ছেলে স্নেহে পড়ে সে একটা বাড়ি চাকর হয়ে গেল সেই ভূমিকা তাই অমর দত্ত রেখেছিলাম আর তার সঙ্গে একটা তখন একখানা বই অভিনীত হবে হতো না হয় তার সামনে একটা ছোট প্লেয়ারের অভিনয় হতো নয় তো পেছনের ফটো রাধা মাত্র সিন আমার চোখের সামনে আজও ভেসে রয়েছে একটা প্রকাণ্ড ফটো আবার ঠিক সেই আস্তাবল টম ফটো তা দুটো লোহার কড়া শ্রীকৃষ্ণের যুগে লোহার কড়া ছিল না নিশ্চয়ই তা লোহার কড়া তাতে শ্রীকৃষ্ণকে মানে নাকল দড়ে দিয়ে বেঁধে দিচ্ছেন যশোদা এবং শ্রীকৃষ্ণ গান গাইছেন বাঁধ মা বাঁধ মা বাঁধ মা আর আমি পারাব না এইটে ওই পাঁচ বছর বয়সে সোনা আমার আজও কানে লেগে রয়েছে আর কোন লাইন মনে নেই নিশ্চয় ওর থেকে বড় সেটাই আমি একদিন আপনি দত্তর নাম শুনেছেন কি আচ্ছা দত্ত ফিলোজফার তার নাম শুনেছেন হিরেন দত্তর ছেলে তার ফলে হলো কি তিনি অমরেন্দ্র দত্তর ভাইপো হিরেন দত্ত হচ্ছে অমর দত্তর আর হারিন দত্ত হচ্ছে তাকে য়খন বললাম তিনি বললেন দাঁড়া বলে তিনি বই বইয়েতে ওই গান রয়েছে বললেন এই বই অভিনীত হয়েছে আর আমি বাড়াবো এই আমি প্রথম মিনারবা থিয়েটারের একটা সেই যুগেতে ভীষণ সুনাম ছিল উপেন্দ্রনাথ মৃত্যু বলে তিনি ছিলেন উপেন্দ্রনাথ ও উপেন্দ্র কুমার মিত্র উপেন্দ্র কিশোর তো একটা স্পেশালিটি ছিল সখী সঙ্গে গার্লস মানে অন্তত ওর থিয়েটারে পঞ্চাশটা বেলাগার ছিল আচ্ছা হ্যাঁ এবং তাদের নিয়মিত এভরি ডে মানে তখন সবে প্রথমে সপ্তাহেতে দুদিন হতো শনি রোগ তারপরে তো খুলল মুদ আচ্ছা মুদ এবং শনি সন্ধে সাতটার সময় আর আরম্ভেল লাইট হ্যাঁ বড় পোস্টার পরতো তিন চার সিটের পোস্টার পরতো তাতে লেখা থাকতো রবিবার সন্ধ্যায় এক ক্যান্ডেল লাইটিং ইংরেজিতে লেখা থাকতো হ্যাঁ সেই আমি ওখানে আমি শুনেছি এটা আমার সোনা কথা যে কিন্ন যখন প্রথম খুললেন তখন তিনি তাদের যে ড্রেস করেছিলেন সে ড্রেস হচ্ছে আর একটু একটু বেলবে থাকত এই আর গলাতে ওই রকম একটু বেলবে যাতে দেখাই ভালো কিন্তু বডিও ভালো এইরকম বা পাঁচ রাত্রির ওই অভিনীতা হবার পর পুলিশ থেকে বন্ধ করে দেয় ওই ড্রেস বলে ওই ড্রেসেন চলবে আমি যখন গেছি তখন দেখি যাতে একবারে সেই জিনিস দেখেছি তাতে ওই সুবাসিনী ওয়ান অফ দি নাইন গার্লস স্টেজ বেঙ্গল। তিনি কিন্নররির ভূমিকা অভিনয় করতেন একটা সিন আছে যেখানে তাতে না আর ভুল বলছি ওই কিন্নরীর সঙ্গে প্রেম হয়েছে মস্তের সুধন বলে একজন রাজার সঙ্গে তিনি যেন তাকে ডিরেকশন দিতে বলছেন উত্তর উত্তর চলে এসো নীমে দূরে এই গানের লাইন আমার মনে আছে এই গান গাইতে গাইতে তিনি যাচ্ছে। তার পাকা দুটো এমনি করে নড়ছে আর পেছনে তো জল জল আর স্টল ছিল দু টাকা এই হচ্ছে থিয়েটারের রেট ছিল আমি সেই আট আনা সিটে গেছি আমার তুই দাদা আমি এই জন্টিনের সঙ্গে তো সেই দেখেছিলাম যে ওই সখী সঙ্গে নাচ আর ওই সিন আর একটা সিন মনে আছে এটা আমার কাছে আরও একটা এনিগিমান আমি কিছুটা বুঝতে পারি না একটা খুব ঘন জঙ্গল সেই জঙ্গলের মধ্যে দিয়ে সুধন যাচ্ছেন ওই কিন্নরির সন্ধানেতে এমন সময় বিপরীত দিক থেকে এক ভাল্লুক আসে ভাল্লুক তার পথরোধ করে ওকে যেতে দেবে না শেষে ভাল্লুকের সময় উনি বিক্রমভাবে লড়াই করছেন একবারে ভাল্লুকে তার লড়াই হচ্ছে সে ওকে ফেলে দেয় ও ওকে ফেলে দেয় হতে একটা সময়তে হট করে একটা আলোটা জপ করে নিবে যায় একটা বাঁশি বেজে ওঠে এবং তারপরে তখন দেখি রাজসভা রাজ সিংহাসনে বসে আছেন এত কুইক একবারে একটা আলোটা নেবে গেল আলোটা জ্বলে উঠলো ওই কোথায় মনের দৃশ্য কোথায় কি একবারে রাজসভা এবং ওই যে ভাল্লুক সে হচ্ছে কিন্ন রাজ বসে আছে আর ওইখানে কুঞ্জলাল চক্রবর্তী বলে একজন মতো বড় অভিনেতা নাম করা এই আর তখন চারুশিলা ও উৎপল এই সাজ মানে শিবর মোড় যেমন নিপেন্দ্র কৃষ্ণ বসু ন্যাপা বসু বলতো যেমন একজন নাচিয়েছিলেন তেমনি করিবাবুও মিনার ভাই নাচিয়েছিলেন নাচের ডিরেক্টর ছিলেন আমরা তো এই কথাটা বলছি আর কিছু আপনার পরে আর নাটকের দেখা কিছু মনে আছে যে অবশ্য আমি দেখেছি পেছনেতে তে সিনেয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে তারপর দেখলুম একেবারে থেকে দুটো বাড়ি হ্যাঁ কিন্তু প্রথম এই কাট আউট করে সিনটিন করা এটা প্রথম করলো নাইনটিনটি থ্রি তে রথের দিনেতে করলো অপরেশ চন্দ্র মুখোপাধ্যায়ের কর্ণার্জুন নাটক সেইটেটেড হচ্ছে তার কর্ণঘাটার সাত কলকাতার খুব জ্ঞানী গুনি এবং বিদ্যানদের নিয়ে যার মাথায় ছিলেন অ্যাটর্নি নির্মলচন্দ্র চন্দ্র চন্দ্র অ্যাটর্নি সেন তারপরে ওই যে গুরুদাস ছিল প্রকাণ্ড আর গদাধর মল্লিক আচ্ছা ওদের ওই জোড়াসাগর মল্লিক বাড়ির একজন খুব মানে বিত্তবান লোক তিনি গদাইবাবু বলা হতো গলাধর মল্লিক এই এরা সমস্ত মিলে ওই আর্ট থিয়েটার লিমিটেড করলেন যেখানে প্রথম একবারে বিরাট পোস্টার পরেছিল মনে আছে সব নতুন নতুন নাম আমরা পেলাম তাতে প্রথমই নাম পেয়েছিলাম তিন করি চক্রবর্তী তারপরে নাম পেয়েছিলাম নরেশচন্দ্র মিত্র বি তারপরে নাম পেয়েছিলাম মহেন্দ্র চৌধুরী তারপর নাম পেয়েছিলাম তারপর নাম পেয়েছিলাম রাধিকানী নিভানি ইত্যাদি ইত্যাদি আচ্ছা শেষের বাবু তার আগে এসে গেছে না শিশুর বাবু শিশির বাবু তার আগে এসেছেন না শুনুন খুললো সেই থিয়েটারে প্রথম শিশির কুমার ভাদুরি জয়েন করেছিলেন পাবলিক তিনি অভিবাদন করেছিলেন ইন সেটা আমি দেখি এবং শিশির ভাবে সেখানে তিন মাস কি চার মাস ছিলেন তারপরে যে কোনো কারণেই হোক ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্টের সঙ্গে কোনো মতদৈরতার জন্যে তিনি ছেড়ে চলে যান তারপরেতেরাচুপ্ত হন নির্মলেন্দু লাহড়ি তিনি সুপুরুষ ছিলেন অপূর্ব সুপুরুষ তখনকার যুগে এক একটা নাটক কতদিন চলতো আমি বলছি যে যখন ওই কিন্ন কথা বলছি তখন ওই সব ধরুন ওই তিন্নদিনই হয়তো শনি রবিবার দুদিনই হলো বুধবার দিন অন্য শো অন্য তখন ছিল মিনারবার ছিল তখন ভালো চলছে না আর মনমোহন থিয়েটার ছিল সেখানে গিরিশ পুত্রনাথ ঘোষ তিনি ওই একাই ওই চালাচ্ছেন না তার পাশে দাঁড়িয়ে ভালো অভিনয় করে এমন লোক ছিল না হিরোলাল চট্টোপাধ্যায়ের নাম ছিল অভিনেতা হিসেবে একজন খুব ভাঁড় মানে একজন কমেডি আর্টিস্ট ছিলেন ওখানে অহেন্দ্র দে বলে হ্যাঁ কিন্তু বিশেষ ছিল না এক ছিল সংস্কৃত একজন খুব বড় সংস্কৃত আশ্চর্যময়ী তিনি ওইখানেতে মন মনে আর রানী সুন্দরী বলে একজন খুব সুন্দরী কিন্তু বড্ড মোটা আমি দানিবাবুর অভিনয় আমি দেখেছি দানিবাবুর প্রথম অভিনয় দেখি সরলা বলে একটা নাটক যেটা হচ্ছে তারকনাথ গঙ্গোপাধ্যায়ের ওই তারকনাথ গঙ্গোপাধ্যায়ের বইটার নাম ভুলে যাচ্ছি তারই মানে একটা ভাগ নিয়ে সরলা এই সরলাটাকে নাটকে পরিবর্তিত করেন কমন্তুলাল বসু আচ্ছা স্বর্ণলতা আসল বইটার নাম হচ্ছে স্বর্ণলতা তারই সেটা দুভাগে ভাগ প্রথম ভাগটা নিয়ে সরলা করেন তাতে বিদুভূষণ শশীভূষণ দুই ভাই দুইজনের দুজনের সঙ্গে গরমিল আর এই সরলা সে শেষ পর্যন্ত মারা যায় তাতে একটা ছিয়ে আর গদাধত চন্দর বলে একটা রোল ছিল একটা কমেডি রোল ছিল ওই কোন ওই বিধুভূষণ বা শশুভূষণের হবে শালা আর সেই গদাধন্দ্র ভূমিকা করতেন দানিব একটা সিন আছে যেখানে যে গদাল চন্দ্র ওটা করেছে থেকে তা চৌধুরতে এসেছে পুলিশ পুলিশ ইন্সপেক্টর এসেছে নিয়ে তা বলেছে ওদিকে বলে না কোনো পুরুষ সমস্ত নেই বললেন ওদিকে না ওদিকে মেয়েরা আছে না মেয়েদের আমাদের সামনে দিয়ে যেতে বলুন এখন সামনে একজন আছে পেছনে একজন ঝি আছে আর মা যে চরণচন্দ্র সে মেয়ে ছেলে সে যে যাচ্ছে আর যেতে যেতেই যেই যাচ্ছে তখন ইন্সপেক্টর বলেছে মাঝের ব্যক্তিটিকে দাঁড়াতে বলুন যেই দাঁড়াতে বলুন বলেছে বলে ধরা একটা উনি আর কি বলবো স্বভাব অভিনেতা ছিলেন গিরিশ চন্দ্র ঘোষের ছেলে বেশি লেখাপড়া করেননি হম আর একটু উচ্চারণ হতো টু উচ্চারণ হতো নয় কমেডি রোল খুব ভালো মানিয়ে গিয়েছিল খুব চমৎকার খুব ক্ল্যাপ খেতেন কিন্তু তারপরে ধরুন দেবল দেবী নাটক তাতে উনি কেজির কাছে সে মানে করা উচিত হবে কি না হবে এটা উনি ভাবতেন ভাবতেন না বেশ দমক দিয়ে দিয়ে বলা একটা আছে মতিয়া বলে একটা চরিত্র ছিল মতিয়া মারা গেছে তার কবরস্থানে তিনি বসে আছেন মটিয়া প্রলেশোরি কটাক একবার মুখ তুলে সে আমার সবনে দাঁড়াও এমনি করতে করতে হঠাৎ মনে হল যে অ্যাজ এন এ ফ্ল্যাশ তার মনে হলো যে ওর শত্রু যে হত্যা করেছে তার নাম কাপুর এই করতে করতে হঠাৎ করে লাভ দিয়ে বসে ওই রকম করে হাত জড় করছে হঠাৎ একবারে করে লাপিয়ে বলে একবার বীর বিক্রমেলা পর্বত পর্বতের মাঝে একটা যেন আছে সেইখানে মুসলিম রয়েছে উনি যেতে যেতে হঠাৎ সেটা দেখে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গিয়ে বলছে ওই মুখ যদি জীবন্ত হতো ওই চোখে যদি বিজয়ী খেলত ওই অধরে যদি হস্ত হতো এইরকম করে করে করে কথা বলত এ একটি খুব হাসির গল্প আছে ক্রমটা এখন এরা প্রমটারের ওপর নির্ভর করেই এখন একটি প্রমতার ওই মনমোহনের ক্রমটার কোনো নেশা করে হয় খেপে গেছে খেপে গিয়ে যখন ওই হচ্ছে তখন ওই বলছে আর পালিয়ে গেছে পালিয়ে গেছে তা না হলে তো আর মানে ছিল কিন্তু এমন অভ্যস হয়ে গেছিল যে একটা কান খারাপ থাকতো ওই প্রমটিং এর উপর যদি সে যদি ধরিয়ে না দেয় আচ্ছা আমি ওই যে আপনাকে বলেছি পাঁচ বছর বয়সে ভর্তি হয়েছিল আমার মনে আছে মহারাজা কাশিম বাজার এখন সেই তখন থেকেই আমি রেজিস্ট্রেশন করে আসছি ও অনেক ইউনিভার্সিটিউট করেছি আর আমরা একটা দল খুলেছিলাম তার নাম চিত্রা সংসদ বলে চিত্রা সংসদ সেই দলেতে আমরা কয়েকটা নাম শুনলে আপনি অবাক হবেন যে এটা সবাই চিত্র সংসদের হচ্ছে বীরেন ভদ্র আচ্ছা একজন হচ্ছে পঙ্কজ কুমার মল্লিক আরেকজন হচ্ছে ওই আপনি ওই মহালয়ার দিন ভোরবেলাতে ইয়ে হয় সে তার রাইটার কে বাণী কুমার ওর নাম আসলে বাণী কুমার নয় ওর নাম হচ্ছে বদ্রীনাথ ভট্টাচার্য ওই বাণী কুমার সে মারা গেছে আচ্ছা এই সব আমরা ওই একদলে ছিলাম চিত্রা সংসদ আমরা আমার আমি এগারো নম্বর রামচন্দ্র মোচ্তাম আমাদের পাশের বাড়ি ছিল বারো নম্বর রামচন্দ্র বিরাট বাড়ি সেই বাড়িতে আমরা ওই ক্লাবটা এই যে পঙ্কজ মল্লিক একে বলতে পারেন এ হচ্ছে আমরা কিরকম না আমাদের সঙ্গে একটি বন্ধু ছিল তার নাম জিতেন্দ্রনাথ বসু একটু জুনিয়র বছর হয়েছিল তারপরে প্রেসিডেন্সিতে ভর্তি হয় প্রেসিডেন্সি সেকেন্ড ইয়ারে যখন পড়ছে সেই সময় আমরা একটা উৎসব করব চিত্র সংসদ তাতে ওর ভূমিকা গান গাওয়া দারুণ গলা ছিল ওরকম গলা আমি আজ পর্যন্ত শুনিনি কারুর সাইগাল পঙ্কজ সব শুনেছি ওই গলা আমি শুনিনি কখনো যে গলা মানে গাইলেই আপনার মনটা হাঁক করতে থাকতাম হ্যাঁ আর সে করতো কি ওই আমরা গিয়ে বাগবাজারে বিকেল ঘাট আছে গঙ্গার ধারে বসতাম আর ও গান গাইতাম হ্যাঁ এখন তখন তো আমরা মহা বিপদে পড়লাম ঠিক কি হবে আমাদের আমাদের ছাড়া আমরা কি করব। সেই সময় জ্ঞান দত্ত বলে একজন পুলিশ ইন্সপেক্টর ছিলেন তিনি হি ওয়াজ এ গ্রেট ওয়েট লিফ্টার তার ভাই সত্য দত্ত সে আমাদের বন্দুক ছিল সে এই পঙ্কজ মল্লিককে আমাদের কাছে নিয়ে আসে নিয়ে এসে বললে পশুবিদা এই ছেলেটি এক ভালো গান গায় শুনুন না গান শুনবেন না না নিশ্চয়ই বাবা আমার গাইয়ে গাইয়ে পাগল হয়ে যাচ্ছি গান শুনবো না সে একটা গান গাইল শ্যামা সঙ্গীত আমি শুনলাম তোমার বলাটি তো ভালো তা তুমি আধুনিক গান কিছু জানো না তাতে বলছে যে আপনি আধুনিক গান বলতে কি বোঝেন আমি ধর রবীন্দ্র সংগ্রী বললেন তখন সে গাইল আজ মরমর এইরকম একটু মুক্তি ওর নজর সেটা এড়ায়নি ও গানটি শেষ করে বললে আপনি হাসলেন যে তুমি না বল আমি এটা রবীন্দ্রনাথের রচনা বট কিন্তু রবীন্দ্রবী রবীন্দ্রসঙ্গীত নয় তো বললে আপনি কে মল্লিকের রেকর্ড শুনেছেন আমি কে মল্লিকের বহু রেকর্ড শুনেছি আমি তাহলে তাহলে দাঁড়ো তোমারই দাঁড়ো রবীন্দ্রসঙ্গীত যাতে হয় তার ব্যবস্থা করছি বলে আমি গীতে থেকে একটা স্ত্রী একটা গান নিয়ে আর দেখো আমি গানখানটা পড়ছি তুমি শোনো বলে আমি পড়লাম একবার দুবার তিনবার বললাম কিছু অর্থ বোধগম্য হচ্ছে তো তার মধ্যে হয়ে গেছে কি কথায় কথায় জানতে পারলাম যে পঙ্কজ আমারই সঙ্গে আমি তখন বঙ্গবাসী কলেজে পড়ি ও বঙ্গবাসী কলেজে পড়ে কিন্তু অন্য সেকশনে পড়ে আমি যে সেকশনে পড়ি সে আমি এই বক্তব্যে গানটা লিখেছেন বলে আগে যুগে একরকম কাগজ পাওয়া যেত একটু বালির কাগজ বলতাম তাকে একটুখানি একটু হলদে হলদে একটু রঙ ছিল একটু একটু একটু ওই ইটের রঙ সেই কাগজটাতে বড় বড় করে ওই গানটাকে কিভাবে ভেঙে মানে গান যখন গাইবে তখন রবীন্দ্রনাথের সঙ্গীতের সমস্ত পুরোপুরো লাইন সব ঠিকভাবে গাওয়া হয় না তাহলে একটা লাইন একটা ওয়ার্ডকে দুবার গাওয়া হয় ইয়ে হয় এসবটা আমি সেরকম করে ভেঙে ভেঙে আমি নিচে দিলে সেটু বললাম একটু নাম পর আপনি এর ভেঙেছেন এই ভাবের অভিযোগ সুর বসাবে সুর বসে আমাকে শোনাবে বললে তো কালি হবে কাল কি তুমি একমাস সময় নাও কিন্তু পাঁচেক এই এলো আমাদের এই চিত্র সংসদে এসে বললে আমি করেছি ঠিক হয়েছে কিনা জানি না আর আপনারা যে ভেঙে দিয়েছেন এই সে লাল কালি দিয়ে বর্ডার দিয়ে ইয়ে করেছে এইটিকে আমি তো নিতে পারিনি আমার ইয়ের মধ্যে ঠিক আছে মনে নেই আমি বললাম আমি সঙ্গীত বুদ্ধা ঘটে কিন্তু আমি সঙ্গীত গাইয়ে নই আমি কাজই আমি তোমাকে সেই চিত করব না গাও গাইলো আমি এটা রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত হয়েছে পূর্ণ রবীন্দ্র আপনি বলছেন রবীন্দ্রসঙ্গীত কাজেই মেনে নিচ্ছি এটা রবীন্দ্রনাথের কাছে যদি শোনাই তাহলে তিনিও কি বলবেন রবীন্দ্র নিশ্চয়ই বলবেন আমি যদি রবীন্দ্রনাথকে বুঝে থাকি তারপরে তিনি নিশ্চয়ই বলবেন যে হ্যাঁ রবীন্দ্রনাথের দেওয়ার সুর ছিল না কি বলতে চাইছেন এই সমস্ত এক্সপ্লেন করে দিলাম এসে দিয়ে বললুম যে এই ভাব প্রকাশ করবে এই ছের মধ্যে মেয়েদের নিজে দিয়েছে বললে তো আশ্চর্য কথা বললে হ্যাঁ এরকম আশ্চর্য অনেক কথাই শুনবে তুমি তা বলে ঠিক সেই সময় রবীন্দ্রনাথের বাড়িতে হয় মাঘ উৎসব কিংবা ভাদ্র এরকম একটা হবে আমার রবীন্দ্রনাথের বাড়ির সঙ্গে কি জানা না অবরীনাথ ঠাকুর তার জামাতা তার ছিলেন মণি মণিলাল গঙ্গোপাধ্যায় আচ্ছা মণিদা আমি তাকে মণিদা বলতাম হ্যাঁ অর্থাৎ অনেক বয়সে বড় তারই দুই ছেলে শোভনলাল গঙ্গোপাধ্যায় মোহনলাল গঙ্গোপাধ্যায় তার মধ্যে এক ভাই সম্পত্তি মারা গেছে। তা মণিদাকে গিয়ে বললাম মনিদা একটা কাজ আমাদের একটু বন্ধু আছে তার বলায় রবীন্দ্রসঙ্গীত খুব ভালো হবে সেই জন্য রবীন্দ্রসঙ্গীত গায় না কিন্তু তার বলায় রবীন্দ্র সিংহ খুব ভালো হবে তাকে একটু আরাম করে দিতে হবে একটু এই তো মার নিশ্চয়ই খুব ভালো সময় তুমি এসেছো আর দিনদা কালকে আসছেন আমি তুমি ছেলেটিকে আমার সঙ্গে ইন্ট্রোডিউস করে দিও আমি তাদের তো আমি একবারে সেই রবীন্দ্রনাথের ঠাকুর বাড়ি থেকে রবীন্দ্রনাথের বাড়িতে ঢুকতে ডান দিচ্ছিল রবীন্দ্রনাথের বাড়ি সে বাড়িটা এখন ভেঙে চুরে ওইখানে ওই আফিসটাফিস কিছু তো সেখান থেকে সোজা ও থাকতো আমার সৃষ্টিতে যুগল কিশোর দাসের লেন ওই বিবন্দ রোড থেকে রাস্তাটা বেরিয়ে আমার সৃষ্টি গিয়ে পড়েছে দেবপুরা সর্ব সর্বাধিকারীর বাড়ি তাতে চলছে ওইখানেতে একটা বাড়িতে থাকতো আমি ও সোজা হেঁটে সেখানে চলে গেলাম অচুরি কর্মী পঙ্কজ আস দেয়ার পঙ্কজ বললুম তুমি কাল এই হ্যাটেন করবে আমিও যাব। আমরা দুজনে একচন্দ্র বসে গান শুনতে চারটে সিটিং হবে এবং ফরচুনেটলি নিজে আসছেন তিনি নিজে লিড করবেন ওই গান কাজই খুব ভালো হবে আর তার সঙ্গে বেস্ট যে রবীন্দ্র গাইয়ে অমিতা ঠাকুর সে অমিতা থাকবে আর অমিতা সেন পরে ঠাকুর হয়েছে আর রমা সুরেন কর বলে মাস্টার ছিলেন তার মেয়ে রমা কর এই দুজন হচ্ছে তখন তার যুগের বেস্ট রবীন্দ্রসঙ্গীত গাইয়ে আজ পর্যন্ত ওদের মতন গাই আমি দেখিনি এদের দুজনকে দুপাশে নিয়ে দিনদার গান গাইছে ওই চারটে সিটিংয়ে আমরা এবং তার মধ্যেই মনিলাল গঙ্গোপাধ্যায় কম পয়সে নিয়ে দিনদার এবং রবীন্দ্রনাথের বাড়িতে তপতি অভিনয় উনি রাজা সেজেছেন কি বিচিত্র অভিনয় ওই বয়সে তে তখন তো বয়স হয়েছে কিছু কিন্তু তখন একটা কাগজ ছিল ডেলি কাগজ ছিল তাতে লিখেছিলেন বলে একটা রবীন্দ্রনাথের অভিনয় এবং কিরম ইয়ে এবং তার যে ওই ওরা স্টেজ তৈরি করতেন তাতে সামান্য জিনিস দিয়ে কি অসামান্য দৃশ্য ফুটিয়ে তুলতেন যে বলার কথা না এ মানে আমি ধরুন স্টেজেতে সামান্য অভিনয় করেছি বৈকুণ্ঠের খাতা রবীন্দ্রনাথ তাতে বীরেন ভদ্র আমি ওই বাণী কুমার আমরা সকলেই অভিনয় করেছি বীরেন ভদ্র ওকে ও একটু ও একটুখানি বাঁচাল বোচের ছেলে ছিল বলে ওকে আমি প্রথম আমার দলে নিতে চাইনি তারপর তো ওই বদ্রিনাথ ওই যে বাণী কুমার সে আমাকে বললে পশুপতি ও তো আমাকে পাগল করে মারলে বললে আমার তো পশুপত্র তো অনেক ভয় খায় ভয় খায় আমার একটি পুরুষ রাজ ফরিজ ছিলাম ওই বয়সে সকলে এসে যে আমার সঙ্গে কথা দেখতে অমৃতলাল বসের সঙ্গে যাচ্ছে কি করে একে তো তা ও তো আমাকে পাগল করে বলবে নে ভাই ছেলেটা ভালো এই তখন ও এসে আমার পায়ের দিল পায়ের ধুলো বিদিন আমার থেকে দু বছরের বড় বড় বয়স শিশির বাবুর সম্পর্কে কিছু ঘটনা বললেন শিশির বাবু কে ওই যখন ওই বললেন বেঙ্গলি কোম্পানি আলমগীর উনি করলেন সে সময় আমি দেখিনি তারপরে থ্রি এই গার্ডেন সেই এক্সিবিশন এতে উনি একটা স্টেজ করে ডিএল রায় দিজেন্দ্র রায়ের সীতা অভিনয় করেছিলেন আচ্ছা সেই সাথে কিন্তু আমি তাও দেখিনি এরপরে যখন উনি মনমোহন থিয়েটার মনমোহন পাড়ের কাছ থেকে ভাড়া নিলেন দু হাজার টাকা করে ভাড়া বা বারোশো করে ভাড়া যাই হোক তখন উনি ওই জিএল রায় থিয়েটার খুলবেন হঠাৎ উনি ফুল সীতা অভিনয় সত্ত্ব কিনে নেন আচ্ছা হয়েছে কি দিলীপ রায় তখন পন্ডিতের ই থাকতেন পন্ডিতের থেকে উনি কবে আসবেন জেনসন তার ছেলে হরিদাস চট্টোপাধ্যায় ওয়ান অব দি ডাইরেক্টর থিয়েটার হরিদাসবাবু একবার স্টেশনে গিয়ে হাজির হয়ে